প্রতিদিন তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করত কিন্তু সন্ধ্যায় একই জায়গায় ফেরত আসত শুরু হলো তাদের শরণার্থী যাদাবর জীবন জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশ না করার অপরাধের জন্য শাস্তি দিচ্ছিলেন চল্লিশ বছর ধরে তারা পথহারা হয়ে উদ্ভ্রান্তের মতো যাদাবরের মতো ঘুরে বেড়াচ্ছে কিন্তু আল্লাহ তিনি হচ্ছেন পরম করুণাময় এবং এই শাস্তির মধ্যে থাকা সত্যি আল্লা সুমতাওয়ালা সেই জাতির দোয়াকে কবুল করা বন্ধ করে দেননি এই জাতি পথহারা জাতি খাদ্য চাচ্ছিল পানীয় যাচ্ছিল আশ্রয় চাচ্ছিল এবং আল্লা সু মহামতালা এগুলো কবুল করছিলেন তাদেরকে সরবরাহ করেছিলেন। আমি তাদের উপর মেঘের ছায়াকে উৎকৃষ্ট খাদ্য প্রেরণ করলাম সুতরাং আলসু মহান্তালা যদিও তাদেরকে আজাবে গ্রাস করেছেন এরপরও মেঘের মাধ্যমে তাদের উপরে শোষিত ছায়া বিস্তার করে দিয়েছিলেন যেটা ছায়া দিয়ে মরুভূমির প্রখর সূর্যের তাপ থেকে তাদেরকে রক্ষা করত এবং তাদের জন্য খাদ্য এবং পানীয় ব্যবস্থা করে দিয়েছিলেন তারা আলমান এবং এর ব্যাখ্যা দিয়েছেন মান এবং সালোয়া কি ধরনের খাবার তা সুনির্দ করে তারা তুলে ধরার চেষ্টা করেছেন আলোসুভাতলার পক্ষ থেকে জান্নার থেকে নাজিল কিন্তু একটি বিশেষ খাবার যেটা আলো সুমাতালা প্রস্তুত করে নিজে থেকে তাদের জন্য প্রেরণ করছিলেন অন্য কোন মহৎ বলেছেন মানুষ হচ্ছে এমন এক ধরনের খাদ্য বৃক্ষ বা গাছ থেকে আহরণ করা হয় খেতে অনেকটা মধুর মতো। আবার কেউ কেউ এটা একটি সরাসরি এবং সালোয়া এ সম্পর্কে তারা বলেছেন এটা হচ্ছে পাখির মাংস বা পাখির রোস্ট যেটা প্রস্তুত হয়ে তাদের কাছে আসত সুহান মনীষ যদি এক শাস্তির মধ্যে আছে জেরুজ আলমে প্রবেশ করতে অনিচ্ছার প্রকাশ করেছে জিহাদ করতে অস্বীকার করেছে ফলে তাদের উপর একটি শাস্তি আরোপিত হয়েছে কিন্তু আল্লাহ সুমতলা হচ্ছেন প্রত্যেক তওবাকারী তৌবা কবুলকারী এবং আল্লাহ চূড়ান্ত শাস্তি দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি বা জাতিকে সুযোগ প্রদান করেন একের পর এক আগের নিদর্শনের থেকে আরো বড় নিদর্শন আলোসু মাতালা পাঠিয়েছিলেন যার প্রত্যেকটা ছিল ফেরাউনের জন্য একটা সুযোগ যখন ফেরাউন আলোসু মহমাতালা পাঠানো সবগুলো নিদর্শনকে অস্বীকার করেছে তখন আলোসু চূড়ান্ত আজাবে গ্রাস করেছেন আর যখন সেই চূড়ান্ত শাস্তি চলে আসে তখন উদ্ধারের আর কোনো পথ থাকে না ঠিক তেমনিভাবে আলোসু মাহা উনি স্যালিকে সুযোগ দিচ্ছিলেন তাদেরকে আলমান এবং সালোয়া নামক খাদ্য প্রদান করছিলেন সেই সাথে ছায়াও প্রদান করছিলেন কাজেই তাদের বাকি থাকল পানীয় ব্যবস্থা আলোসবতাওয়ালা তাদের জন্য পানীয় ব্যবস্থাও দিলেন যখন মুসাল্লাহামের কাছে তারা পানির অনুরোধ করল বলছেন কৌমু্যা হজসতিন আশা পজারি নি শরদ হুম শরণ করো যখন মুসা আমার কাছে তার জাতির লোকেদের জন্য পানি চেয়েছিল আমি তাকে বললাম তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই পাথরে আঘাত করো আঘাত করা মাত্র সেই পাথর থেকে বারোটি পানির উৎপন্ন হয়ে গেল প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের ঘাট চিনে নিল মুসা আলু ইসলাম তার হাতে লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সেখান থেকে বারোটি ঝর্ণা সৃষ্টি হয়ে গেল আমরা স্মরণ করতে পারি এই লাঠির মাধ্যমে আলোচকনতলা বিভিন্ন মসজিদরা সংঘটিত করেছেন বিভিন্ন সংঘটিত হচ্ছিল এভাবে মান এবং সালোয়া মেঘের মাধ্যমে ছায়া দেওয়া পানীয় ব্যবস্থা পর্যন্ত করে দিলেন এর বিপরীতে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 তরি তরকারি পেঁয়াজ রসুন ভুট্টা ডাল এগুলোর ব্যবস্থা করে দেন সুহানের জন্য বিশেষ প্রস্তুতকৃত খাবার আসমান থেকে নাজিল করেছিলেন মান এবং সালোয়া উৎকৃষ্ট খাদ্য এগুলো পাওয়ার পরেও সেই জাতি মোসালা ইসলামের কাছে এসে বলছে আমরা একই খাদ্যের উপরে আর ধৈর্য করতে পারছি না আমাদের খাবারের মেনু পরিবর্তন করাচিত্র দরকার আমাদের প্রয়োজন পেঁয়াজ রসুন ভুট্টা ডাল এবং যে সমস্ত খাদ্য ভূমি থেকে উৎপাদিত হয় এই প্রসঙ্গে মান্না কৃপায় সুরাত আমি তোমাদের কাছে বলেছি আমার দেওয়া পবিত্র খাদ্য সমূহ তোমরা খাও মিনা বলেছি আমার যা পবিত্র খাদ্যসমূহ তোমরা খাও সীমা লঙ্ঘন করো না তাহলে তোমাদের উপরে আমার গজব আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার গজব নেমে আসে সে ধ্বংস হয়ে যায় প্রশ্ন আসতে পারে কেন আসু মহামতালা খাদ্য তালিকার এই বিষয় নিয়ে এত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন এর গুরুত্ব কি লক্ষণীয় বিষয় এখানে মূল বিষয় কখনোই নির্দিষ্ট একটা খাদ্য বাদ দিয়ে আরেক ধরনের খাদ্য চাওয়া নয় যদিও তারা যে সমস্ত দাবি করেছিল বনী ইসরা আলোসভা আল্লাহর দেওয়া রিজিকের বিপরীতে সেটা আমাদেরকে তাদের রুটি সম্পর্কে পছন্দ সম্পর্কে বুঝতে সাহায্য করে এবং মুসা্লাম্মাক হয়ে বলেছিলেন তাহলে কি তোমরা আল্লাহর দেওয়া এই উৎকৃষ্ট জিনিসের বিনিময়ে এই তথ্য জিনিসগুলোর মাধ্যমে বদল নিতে চাও সেই দাবির মাধ্যমে প্রকাশিত হল তাদের রুটি ছিল নিম্নমানের চান্নার থেকে নালকৃত খাদ্য প্রস্তুতকৃত খাদ্য পাখির গোস্ত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 কাজেই তারা যদি আমাদের মত দেশে কোন একটা পরিবেশে বাস করত হয়তো তারা সেই সময়ে ভাত মাছ এই সমস্ত বিষয়গুলোর জন্য দাবি জানাতা তাদেরকে একটি নতুন পরিবেশে নিয়ে এসেছেন উত্তম খাদ্য দিচ্ছেন যার জন্য কোন পরিশ্রম করতে হচ্ছে না কিন্তু এই বিষয়গুলো তাদের কাছে ভালো লাগছে না সুতরাং সারমর্ম সার কথা হচ্ছে এটাই বনে ইসরায়েল নিজেদের কোনো ক্ষুদ্র অভ্যাস পরিবর্তনে আগ্রহী নয় ইচ্ছুক নয় প্রয়োজনে বিনা শ্রমে প্রাপ্ত উত্তম খাদ্যকে বর্জন করবে কষ্ট করে নিম্নমানের খাদ্য গ্রহণ করবে কিন্তু নিজেদের যে অভ্যাস সেটাকে তারা পরিবর্তন করবে না কাজেই তারা কাছে আসলো এবং সে বলল তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমি যা দ্রব্য তরি তরকারি পেঁয়াজ রসুন ভুট্টা এই সমস্ত বিষয়গুলো উৎপাদন করেন এর মাধ্যমে ফুটে ওঠে তাদের অকৃতজ্ঞ মানসিকতা আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ করছিলেন আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দান করছিলেন একের পর এক অনুগ্রহ আলসু মহামতালা নিয়ামত তাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন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 মুসাই তার জাতিকে মিশর বা অন্য কোন দেশে বলছেন যেখানে গেলে তারা এই সমস্ত খাদ্যগুলো খুব সহজেই পেত কিন্তু একই সঙ্গে সতর্ক করে দিচ্ছেন সেখানে গেলে তাদেরকে কৃতদাস পরিচয় কি আজকে তারা এক ভাসমান শরণার্থী জাদাবর জাতি যাদের নিজস্ব কোন রাজ্য নেই জমিনের কোন প্রতিষ্ঠা নেই কাজেই যেখানেই তারা প্রবেশ করুক না কেন অন্য জাতির গোলামি করতে হবে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 পেঁয়াজ রসুন ভুট্টা এই সমস্ত খাদ্য যাইতে পারে আলসু মহাম নিজেই তাদেরকে প্রস্তুতকৃত খাদ্য মান এবং সালোয়া পাঠাচ্ছিলেন এই কাহিনীগুলো যদি আমাদেরকে অবাক করে দেয় আমাদের উচিত প্রথমে আমাদের নিজেদের অবস্থার সাথে এই বিষয়গুলো মিলিয়ে দেখা বনে ইসরায়েল কি করেছিল আর আমরা বর্তমানে কি করছি সুবান করে মিলিয়ে দেখলে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না বনী ইসরায়েল সম্পর্কে আলসু মহমতা যে সমস্যাগুলোকে উল্লেখ করেছেন আমাদের সামনে এর অর্থ এই মুসলিম উম্মাতে বর্তমান উম্মাতেও এমন কিছু মানুষ থাকবে যারা ঠিক একই ধরনের ভুলগুলোর পুনরাবৃত্তি করবে তবে পূর্বের সমস্ত উম্মতের সঙ্গে এই উম্মতের একটি মৌলিক পার্থক্য রয়েছে সেটা কি এর আগে আমরা দেখতে পাই বনিসের ক্ষেত্রে তারা যে ভুলগুলো ছিল এবং সমস্যাগুলো ছিল সেগুলো ছিল সার্বজনীন ফলে সমগ্র বনিস জাতির উপরে আল্লাহ মহাম্মত শাস্তি প্রদান করতেন কিন্তু মুহম্মদামের উম্মতের মধ্যে রাসুল্লাহ সাল্লা জানিয়ে দিয়েছেন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 পূর্ববর্তী বলতে আপনি ইহুদি এবং খ্রিস্টানদের বুঝিয়েছেন রাসীল উত্তর বললেন তারা সুতরাং এমন কিছু মানুষ থাকবেন যারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবে যে ভুল করেছিল ইয়াহুদি এবং খ্রিস্টানরা কিন্তু একই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে এই উম্মতের মধ্যে এমন একদল মানুষ থাকবেন যারা সেই ঘটনাগুলো থেকে ভুল করার আগেই শিক্ষা গ্রহণ করবেন এবং কখনোই সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না তাদের মুক্তির কোন ধরনের ত্যাগ শিকার কিংবা মূল্য পরিশোধ করতে আগ্রহী ছিল না মুক্তির জন্য আল্লাহ জন্য প্রতিষ্ঠা লাভ করার জন্য কোন ধরনের ছাড় তারা দিতে ইচ্ছুক ছিল না ফলাফল যে সুবিধা যে নিয়ামক যে প্রিভিলেজ তারা পাচ্ছিল আল্লাহ মহাতোলার পক্ষ থেকে সেগুলো আর থাকত না যে কষ্টের ভয়ে তারা ছাড় দিতে রাজি হয়নি তার থেকে বহুগুণ কষ্ট এবং লাঞ্ছন তাদেরকে ভোগ করতে হল অথচ দুই জার আল্লাহ মহাতাল্লাহ দেওয়া ওয়াদের উপর ভরসা করত আল্লাহ মহতালা দেওয়া আদেশকে বাস্তবায়ন করত তাদের এই কষ্ট কখনই করতে হতো না বর্তমানে পাই আমাদের পরিস্থিতি খুব বেশি ভিন্ন নয় বনে যেভাবে তাদের খাদ্য তালিকা পেঁয়াজ রসুন ভুট্টা ডাল এই সমস্ত বিষয়গুলো ত্যাগ করতে পারেনি। ঠিক তেমনি আমরাও অনেকে সামান্য ফুটবল কিংবা ক্রিকেট খেলা ছেড়ে উঠতে পারি না অথচ সালাতে সময় চলে যাচ্ছে সামান্য ক্রিকেট বা ফুটবল খেলার জন্য অনেকে সালাদ ত্যাগ করছে এসার সালাদ নীব কিংবা আসরের সময় টিভিতে কোন খেলা দেখানো হচ্ছে আমরা টিভির সামনে ব্যস্ত হয়ে পড়ি সালাতের জন্য মসজিদ আসতে চায়। না বনিসের জন্য বিষয়টা তাও ছিল খাদ্য তালিকা খাবার নিয়ে যেটা কোন কিন্তু আমরা অনেকেই এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই যে বিষয়গুলোর কোন উপকারীর দিক আমরা খুঁজে পাই না বরং ক্ষতিকর দিক বহু রয়েছে কাজে বনিস ছেলে ঘটনা যদি আমাদেরকে আশ্চর্য করে প্রথমে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত আমি আমার কোন কোন অভ্যাসগুলো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 ওঠার যে অভ্যাস সেটাকে আমরা বদল করে নেই। নিটার মধ্যে রেডি অথবা সাতটার সময় যদি স্কুল থাকে ঠিকই আমরা সকাল ছয়টার মধ্যে তৈরি হয়ে অথচ ওঠার জন্য অভ্যাস আমরা গড়ে তুলতে চাই না তখন আমরা বিভিন্ন অজুহাত খুঁজতে রাস্তা হয়ে পড়ি ঘুম ত্যাগ করতে চাই না দিনের পরে দিন ফজরের সালাতে আমরা অনিয়মিত থেকে যাই অনেকে ফজরের সালাদ ত্যাগ করেন অথচ যত বলেছেন নিশ্চয় সালাদ মুসলিমদের উপরে মুমিনদের যদি আপনি ইচ্ছা নির্ধারিত সময়ের বাইরে সালাদ আদায় করার করে থাকেন সেই সালাদ আপনার কখনোই গ্রহণযোগ্য কারণ আপনি ইচ্ছাকৃতভাবে কোন ওজোর আপত্তি ছাড়াই দেরি করে সালাত আদায় করছেন যেটা কখনোই গ্রহণযোগ্য নয় নির্ধারিত সময়ের বাইরে সালাদ আদায় শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন এর পেছনে কোন বৈধ এবং উপযুক্ত কারণ থাকবে যেমন আপনি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়লেন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 আল্লাহ সুহামকে সংশোধিত হওয়ার তোফিক দান করেন এবং গ্রন্থকে ধারণ করো একই কথা আল্লাহ বলেছেন খুজহা এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এগুলোকে এই কিতাবকে আল্লাহ মুসাকে পরবর্তীতে দিবেন সেই সম্পর্কে আলসুভা বলেছেন এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলো সঙ্গে পালনে নির্দেশ প্রদান বলেছেন তাদের দিনকে মজবুত করে শক্তির সঙ্গে দৃঢ়ভাবে ধরার জন্য সুতরাং আলসু মহমাতার এই দিন অত্যন্ত গুরুত্ব সঙ্গে আমাদেরকে গ্রহণ করতে হবে কাজেই আমরা যারা তথ্য কোনো অভ্যাসের কারণে আলসুহ মাতার বিধানকে পরিত্যাগ করছি আমাদের জন্য সতর্ক বার্তা হিসেবে মূসা আলাহিস্লামের সেই কথাগুলোকে আমরা তোমরা কি আল্লাহর দেওয়া উত্তম জিনিসকে এই তুচ্ছ জিনিসগুলোর বিনিময়ে বদল করে নিতে চাও আল্লাহ বলে আল্লাহ আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান এবং দারিদ্রায় আল্লাহ ত্যাগ স্বীকার করতে অস্বীকৃতি জানানো অপমান এবং দারিদ্র পর নির্ভরতা চেপে বসেছে আমাদেরই নানা রকম অপরাধের কারণে নিজেদেরকে বদলাতে না চাওয়ার মানসিকতার কারণে বনিস সাইলকে সংশোধনের জন্য প্রয়োজন পড়ল আসমানি কিতাবের কোন জাতিকে হেদায়াতের রাস্তা দেখানো সঠিক পথ দেখানো এটা এক মহা নিয়ামত। মানবতার কল্যাণের জন্য আল্লাহ আল্লাহ আসমানি কিতাব দান করে থাকেন এগুলো আমাদের জন্য আল্লাহ মহামতাল পক্ষ থেকে এক মহা নিয়ামত। মহানিয়ামত বলেছেন হে বনি ইসরা আমি তোমাদেরকে শত্রুর কবল থেকে উদ্ধার করেছি তুর পাহাড়ের দক্ষিণ পার্শে তোমাদেরকে ওয়াদা দান করা হয়েছে প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না এবং সলয়া নাজিল করেছি এবং তাদেরকে কিতাব প্রদান করা হবে সাক্ষাৎ করতে চাইলেন কাজেই তিনি একটি সময় নির্ধারণ করে দিলেন আল্লাহ কুরআ বলেন মুসার জন্য আমি তিরিশটি রাত নির্ধারণ করে দিয়েছিলাম তার জন্য এটা ছিল সব থেকে বড় ঘটনা সময় নির্ধারণ করে দিয়েছেন এরপর তিনি আলাস মূসা আলাহাম এই জন্য খুবই আগ্রহী ছিলেন এবং যত দ্রুত সম্ভব তিনি নিজেকে প্রস্তুত করে দিয়ে যাচ্ছিলেন মুসাল্লাহামকে দিন সাম পালনের হুকুম দেওয়া হয়েছিল কারণ আমরা জানি সিয়াম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 কে আমি তিরিশটি রাত নির্ধারণ করে দিয়েছিলাম তাতে আরো দশ মিলিয়ে পূরণ করে দিয়েছি এভাবে তার জন্য তার মালিকের নির্ধারিত সময় চল্লিশ রাতের মেয়াদ পূরণ হয়েছে মূসা ইসলাম যখন তিনি সুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ তিনি ভাই হারুুনকে বলল আমার অবর্তমানে আমার লোকেদের মাঝে তুমি আমার প্রয়োজনীয় সংশোধন করবে এবং কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং যাওয়ার আগে তার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে দিয়ে গেলেন বলেছেন আমি মুসাকে কিতাব দান করেছি এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছি এই ব্যাপারে আল্লাহ কুরানি বলেছেন পৌঁছাল এবং তার মালিক তার সঙ্গে সঙ্গে কথা বললেন মুসা তিনি হচ্ছেন কালিম উল্লাহ সেই ব্যক্তি তার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলেন। আল কালিম সঙ্গে কথা বলা হয় এর মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহ আমরা দেখতে পাই তিনি শুধু একবার বা দুইবার সংলাপে অংশ নেননি বরং অনেকবার আল্লাহ বলেছেন কাজী মুসা একটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন কালিম আল কালিম যার সঙ্গে কথা বলা হয়ত বলেছেন হে মোসা আমি তোমাকে আমার লোকেদের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি তোমাকে মর্যাদা দান করেছি এমন একটা পর্যায়ে ছিলেন আল্লাহ তার সঙ্গে কথা বলেন মোসা আল্লাহাম আরো এক ধাপ উপরে যেতে চাইলেন আল্লাহর কাছে আরো সম্মান মর্যাদা লাভ করতে চাইলেন তিনি আল্লাহকে দেখতে চাইলেন মুসা বলেন কৌলা রব্বি আরিনি। আমার রব তোমার বিদার তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে পাই। পাইলেন এর অর্থ কি দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক মানুষ এমন রয়েছে যারা বলে আমরা তো আল্লাহকে দেখিনি কাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহকে মানি না মুসা আল্লাহাম তিনি আল্লাহকে দেখতে চাইছেন এর অর্থ কি এর অর্থ কি এটা যে মুসা আলাহ স্লাম সংশয় ছিলেন কখনোই নয় মুসাআস্লাম তিনি আলসু মহম্মদকে দেখতে চাইছেন যেন তিনি সেই উদীত হতে পারেন যে পর্যায়ে তিনি আলাসফাতকে দেখা ইচ্ছাকে পূরণ করতে পারবেন কারণ একজন ইমানদারের জন্য এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের বিষয় লাভ করা প্রত্যেক ইমানদার ব্যক্তির অন্তরেই এই ইচ্ছা কাজ করে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন লালন পালন করছেন তিনি আমাদের দোয়াকে কবুল করে থাকেন সেই সুমান আল্লাহ মহাতালা তার সাক্ষাৎ লাভ করা এই আকাঙ্ক্ষা প্রত্যেক ইমানদার ব্যক্তির অন্তরে কাজ করে ইমানের কারণে আল্লাহ সুতরাকে ভালোবাসার কারণে যার মধ্যে ইমান নেই সেই ব্যক্তি যখন বলে আমি আল্লাহকে দেখতে চাই আর একজন ইমানদার ব্যক্তি যখন আমি আল্লাহকে দেখতে চাই এই দুই পরিস্থিতি কখনোই এক নয় মুসা আল্লাহ আরো উচ্চ মর্দা লাভ করার জন্য আল্লাহ সুহামতাল্লা আরো নৈকট্য লাভ করার জন্য আল্লাহ সুহামতাল্লার প্রতি ইমানের কারণে ভালোবাসার কারণে তিনি বললেন হে আমার প্রভু তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে চাই আল্লাহ সুহামতাল্লাহ তিনি কি বললেন আল্লাহ সুহামতাল্লাহ বললেন তুমি কখনোই আমাকে দেখতে পারবে না এটা সম্ভব নয় এই ব্যাপারে একটি উদাহরণ বা প্রমাণ উপস্থাপন করে দেখালেন আল্লাহ বললেন তুমি বরং দূরের সেই পাহাড়টির দিকে তাকাও সেদিকে তাকিয়ে দেখো মুসা সেই দূরের পর্বতের দিকে তাকালেন আল্লাহ সেই পর্বতের নিকটে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 পর্বত সম্পর্কে বলা হয় পর্বত হচ্ছে কথায় বলে থাকি পর্বতের মতো অটল হও দৃঢ় হও এবং আমরা জানি পাহাড় এবং পর্বত দিয়ে জমিন কেলা সময় করেছেন প্রেরেকের মতো গেড়ে দিয়েছেন পাহাড় সবচেয়ে মজবুত এবং স্থিতিশীল বস্তুর উদাহরণ নিজের স্থান থেকে পাহাড় বিচিত হয় না পাহাড় মানুষের থেকে কম অনুভূতিশীল কম প্রভাব গ্রহণকারী কম সারাদানকারী কিন্তু সেই পাহাড়ের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 এটা একটা পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট যদি এই কুরআন আলা পাহাড়ের উপরে না দিল করতেন কাজেই পর্বতের উপরে পাহাড়ের উপরে যখন আল্লাহ নিজের নূরের একটি ক্ষুদ্র অংশ ঘটালেন সম্পূর্ণ পাহাড়টি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল বিধ্বস্ত হলো দৃষ্টিশক্তি লোপ করে দেওয়ার মতো চোখ ধাঁধানো একটা আলোর বিচ্ছুরন দেখা গেল এবং সেই বিশাল পাহাড়টি বিধ্বস্ত হয়ে গেল মুহূর্তের মধ্যে আল্লাহ মহাতাল প্রতিপত্তির সামনে সেই সুবিশাল পর্বত পাহাড় স্থির থাকতে পারল না প্রচন্ড শক্তিশালী এক আলোর বিচ্ছুরণ এবং এক বিকট আওয়াজে বিস্ফোরিত হওয়ার মতো সেই পর্বত সেখানে বিধ্বস্ত হয়ে গেল মুসালাম যখন এই দৃশ্য দেখলেন তার অবস্থা কি হয়েছিল আল্লাহলা বলেছেন সাথে সাথেই সাথে জ্ঞান হারিয়ে ফেললেন শুধুমাত্র এই দৃশ্য দেখে মোসা আলাহি সাল্লাম বেহুশ হয়ে গেলেন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 আমি তোমার কাছে ফিরে আসছি প্রত্যাবর্তন করছি তাও বা করছি ও আনা আহ্বাল আমি নিজের সীমাবদ্ধতা জ্ঞান ফিরে পেয়ে প্রথমেই সর্বপ্রথমে তিনি আলসু মোহাম্মদ পবিত্রতা ঘোষণা করলেন তাওবাকলেন এই ঘটনা একটি দলিল প্রমাণ আল্লাহ মহম্মকে দুনিয়াতে কোনো ব্যক্তির পক্ষে দেখা সম্ভব নয় আখিরাতে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 কাজে দুনিয়াতে আমরা যেরকম দেখি যে কোনো ব্যক্তি ক্ষমতাশীল প্রভাবশালী কিংবা মানুষ যাদের ক্ষতির আশঙ্কা করে তারা ইচ্ছামত যে কোনো স্থানে গিয়ে বসে যেতে পারে দুনিয়াতে এটা সম্ভব দুনিয়াতে আমরা দেখতে পাই মসজিদ কমিটির লোক কিংবা নেতা গোছের ব্যক্তিরা যারা কখনোই সভাতে আসে না জুমার দিন দেখা যায় যে কয়েক মিনিট আগে তারা চলে আসে এবং সবার ঘাটেঙিয়ে সামনে গিয়ে সামনের কাতারে বিছিয়ে রাখা নির্ধারিত আসনে যায় আমাদের বসে যায় তাদের পক্ষে দুনিয়াতে এটা সম্ভব কিন্তু জানাতে এটা সম্ভব না। কারণ জান্নাতের আসনগুলো দুনিয়ার আমল অনুসারে ইতিমধ্যে বরাদ্দ করা হয়ে যায় কিসের ভিত্তিতে আসনগুলো সংরক্ষণ করা হবে আপনি আলোচার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবেন আপনি খতিবের কত কাছে বসেছেন এর উপর ভিত্তি করে জান্নাতের সেই জুমুয়ার দিনে আপনার আসনকে নির্ধারণ করা হবে যখন আপনি আলসু মোহামাতার সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ পাবেন দুনিয়াতে আমাদের জন্য সুযোগ রয়েছে জুমার দিনে প্রস্তুতি গ্রহণ করলে আমরা ইচ্ছা করলেই আমাদের পছন্দ মতো স্থানে আগে গিয়ে বসতে পারি ইমামের একেবারে নিকটে কাছাকাছি গিয়ে আমরা বসতে পারি দুনিয়াতে যারা সামনের সারিতে প্রথম কাতারে বসবে জান্নাতেও তারা প্রথম সারিতেই বসবে এটাই হচ্ছে জান্নাতের নীচু স্তরে সর্বনিম্ন স্তরে যারা বসবাসকারী তাদের জন্য আলোচনাকে দেখার সুযোগ অপরদিকে যা জান্নাত উলফের দাউসে অর্থাৎ জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকবেন তারা আলোচনা মাতালাকে দেখতে পারবেন দিনে দুইবার এটা হচ্ছে সবচেয়ে উচ্চ স্তরে জান্নাতীদের জন্য দুনিয়াতে মোসা আলা অজ্ঞান হয়ে যাওয়া সংজ্ঞা ফেলা এটা কেয়ামদের দিনে সংজ্ঞাহীন হওয়া থেকে তাকে রক্ষা করবে এই প্রসঙ্গে কাহিনী শেষ করার পর তার ফাদায়েল বা মর্যাদা বর্ণনার প্রসঙ্গে বিস্তৃত আলোচনা করবকে যে কারণে নিজের নিকটবর্তী করেছিলেন সরাসরি কথা বললেন সে বিষয়ে আল্লাহ তাকে দান করলেন কিতাব দান করা হলো তাওরাত দান করা হলো. আল্লাহ কোরআানে বললেন হে মূসা আমি তোমাকে আমার বার্তা পাঠানো এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপরে বিশিষ্টতা দান করেছি সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম এগুলোকে দৃঢ় ধারণ করো এবং কৃতজ্ঞ থাকো নিহাত মুসালাম কিয়ালস লালও বললেন আর আমি তোমাকে পটে ফলকে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ এবং বিস্তারিত সব বিষয় ফাখুজা বিক অতএব এগুলোকে ধারণ করো সঙ্গে। এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলোর দিকে সাথে পালন করার নির্দেশ প্রদান করো একদিকে মোসাই যখন তাওরাত কিতাব লাভ করলেন ফলকে লিপিবদ্ধ অবস্থায় তার জাতি বন ইসরায়েলকে পথ নির্দেশনা দেওয়ার জন্য গাইড করার জন্য অপরদিকে ঘটে চলেছে এক সম্পূর্ণ বিপরীত ঘটনা যে ঘটনা আলোসু মহাম জানান কিন্তু মুসাল্লাহাম জানেন না তার কোন ধারণাও নেই যাদেরকে তিনি নিচে সমতলে রেখে এসেছেন সেই বনি ইসাইল জাতি এখন কি করছে পর্বতে গেলেন আলোসু মহমতাল মুসা্লামকে বললেন হে মুসা কোন বিষয়টা তোমাকে তাড়াহুড়া করালো তোমার জাতিদের তোমার জাতির লোকদের কাছ থেকে তোমাকে এখানে আসার জন্য আল্লাহ মহামতাল মোসালামের জন্য সাক্ষাতের একটা সময় আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন মোসাআরের জন্য আল্লাহ মহামতাল সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করা এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট এবং তিনি খুবই আগ্রহী ছিলেন আলাসু মোহামতালার সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য নিজেকে সেই কাজের জন্য প্রস্তুত করার জন্য কাজে মোসা আল্লাহাম নির্ধারিত সময়ের কিছু আগেই সেই টুর পর্বতে তিনি চলে এসেছিলেন তিনি বলেন তারা আমি আপনার কাছে আসতে তাড়াতাড়ি করলাম যাতে করে হে আমার রব আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান মুসা আলাহাম তার জাতিকে সমতল রেখে এসেছেন কিন্তু তাদেরকে একা ফেলে আসেননি বরং তার অনুপস্থিতিতে তার ভাই হারুন আলাইস্লামকে তাদেরকে দেখাশোনার এবং নেতৃত্বের দায়িত্ব দিয়ে এসেছেন তোমার চলে আসার পর আমি তোমার জাতিকে এক পরীক্ষায় ফেলেছি সামেরি নামের এক ব্যক্তি তাদেরকে গুমরাহ করে দিয়েছিলাম চলে আসার পর সে বন ইসাইলকে পথপ্রষ্ট করে দিয়েছে দেখা সুযোগ দিয়েছিলেন যেটা বনি জাতির আর কেউ দেখতে পাইনি স্বামীর বলেছিল কলা বাসুর তু বিমা বিহি আমি যা দেখেছিলাম তারা দেখতে পায়নি। স্বামীর কি দেখেছিল আলসু মহন্ত ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ধ্বংস করে দিচ্ছিলেন সেখানে ইব্রাহিদ আলহিস তিনি একটি ঘোড়ায় চড়ে সেখানে নাজিল হয়েছিলেন তিনি যে ঘোড়ায় আরোহণ করেছিলেন সেই ঘোড়া ভূমিতে যেখানেই পা সঙ্গে সঙ্গে সেই স্থানে মাটিতে জীবনের সূচনা হতো। বরকতের কারণে মুহূর্তের মধ্যে সেখানে ঘাস লতা গাছ ইত্যাদি গতি উঠত আজ সামিরই দিবাহামের ঘোড়ার এই দৃশ্য দেখতে পেয়েছিল এটা আলুসু পক্ষ থেকে তার জন্য একটা পরীক্ষা ছিল ছিল আলোসু মহাতলার পক্ষ থেকে তার জন্য এটা ছিল একটা পরীক্ষা পরবর্তীতে সামিরি সেই জায়গাগুলোতে যায় এবং যেখানে যেখানে ইব্রাইজ ইসলামের ঘোড়ার পায়ের চিহ্ন পড়েছে সেখান থেকে মাটি সংগ্রহ করে সেটা তার কাছে বলেছেন জাতির মধ্যে থাকলেও সে ছিল ভিন্ন এক জাতির মানুষ এবং স্বামিরি যে অঞ্চল থেকে এসেছিল সেই অঞ্চলের মানুষেরা গরুর পূজা করত বন জাতি তাদের বিরুদ্ধে ফেরাওন ছিল যুদ্ধে লিপ্ত সে তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল এবং শত্রু হিসেবে বিবেচনা করত যুদ্ধ মানে একজন মানুষকে হত্যা করে নিশ্চিহ্ন করে দেওয়া তাদের উপরে জুলো মাত্রাচার করা নির্যাতন করা কিংবা বল প্রয়োগ করে জোরপূর্বক তাদেরকে নিজের দাস গোলাম বানিয়ে রাখা ফেরাউনের আচরণ বনি এরকমই ছিল ফেরাউন ছিল তাদের শত্রু সেই ফেরাউনের লোকদের মিশরীয়দের কিছু স্বর্ণ অলংকার এটা গচ্ছিত রাখা ছিল বন্ধক রাখা ছিল বা ধার রাখা ছিল দাস জাতি বনিস কারো কারো কাছে পরবর্তীতে যখন আলোসভা মাতাগার আজকে ফেরাউনের লোকজন নিশ্চিন্ন হয়ে গেল তখন সে গচ্ছিত স্বর্ণালের মালিকানা অটোমেটিক হাতে চলে আসলো। এবং এটা বৈধ করে দিলেন বৈধ হালাল সম্পত্তি যে আলোসভা মাতাল তাদেরকে গণিমা হিসেবে দান করেছেন কিন্তু একের পর এক বক্র মানসিকতার পরিচয় দিয়ে যাওয়া বনিস জাতির সমস্ত তা কুয়া যেন এই একটা জায়গায় এসে জেগে উঠল এই বৈধ বিষয়ে যে তালো তাদের জন্য হালাল করে দিয়েছেন সেটা গ্রহণের ক্ষেত্রে এগুলো নিয়ে তারা কি করবে অস্বস্তি করতে শুরু করে দিল এবং ঠিক এই সুযোগটাকে কাজে লাগালো বলল তোমরা মিশর থেকে নিয়ে আসা সমস্ত স্বর্ণকে একত্রিত দিল আগুন হবে এবং সেখানে এই স্বর্ণগুলোকে নিক্ষেপ করে পুড়িয়ে ফেলা হবে যখন তারা নিক্ষেপ করল স্বর্ণগুলোকে সেই আগুনে স্বামীরি তার সঙ্গে রাখা সেই ধুলোমাটি মাটি যা সে সংগ্রহ করেছিল ইব্রিল ইসলামের ঘোড়ার পায়ের নিচ থেকে সেটাকেও নিক্ষেপ করল আগুনে ছুড়ে দিল সে আগুনে যখন স্বর্ণগুলো গলে গেল স্বামীরি সেই স্বর্ণ দিয়ে একটা বাছুর তৈরি করল মূর্তি তৈরি করল যার ভেতরটা ছিল ফাঁপা অপর্যাপ্ত স্বর্ণের কারণে বাইরের দিক থেকে দেখতে একটা বাছুর স্বর্ণ নির্মিত স্বামিরি সেটাকে তৈরি করল এবং যখন স্বামী সেই বাছুরের গায়ে সেই ধুলো মাটিগুলো ছুড়ে মারছিল লোকেরা দেখল ওই বাছুরটা গরুর ডাকের মতো একটা শব্দ করে উঠেছে যেন এটা জীবন্ত কিন্তু আসলে তার মধ্যে কোনো প্রাণ ছিল না কিন্তু বাস্তবে তার মধ্যে কোনো প্রাণ ছিল না কারণ আল্লাহ ছাড়া কারো পক্ষে জীবন দেওয়া সম্ভব নয় জীবন নেওয়া সম্ভব নয় বরং সেই বনীশাল জাতির জন্য এটা ছিল এক মস্ত বড় ধোকা আল্লাহ সেই পরিস্থিতি বর্ণনা করে আমাদেরকে বলছেন আর বানিয়ে নিল মুসলার সম্প্রদায় তার অনুপস্থিতিতে ছিল গরুর ডাকের মতো শব্দ সামেরি ওই বাছুরের দেহের পিছনের দিকে একটি ছিদ্র করেছিল এবং সামনের দিকে একটি ছিদ্র করেছিল ফলে ওই ছিদ্রপথে যখন বাতাস প্রবাহিত হতো ভেতরের অংশটা ফাঁপা থাকার কারণে একটা উদ্ভুত ধরনের আওয়াজ সৃষ্টি হতো যেমন একটা গরুর ডাকের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 ইবাদত করতে শুরু করল দিক থেকে সেটাকে ঘিরে ধরল নাচতে শুরু করল উল্লাস করতে শুরু করল এবং কেউ কেউ করল অতীতের ঘটনা থেকে আমরা দেখেছি মূর্তি সঙ্গে তাদের আত্মা কিভাবে কিভাবে আগে আগে থেকে থেকে বুঝার প্রতি আসক্ত ছিল লোহিত সাগর পার হয়েই তারা মুসাল্লামের কাছে আবদার করেছে এই লোকেদের যেরকম একটা মূর্তি রয়েছে আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দাও মুসাল্লাম সেই সময় তাদেরকে সঠিক বিষয়গুলো শিক্ষাদান করেছেন কিন্তু বর্তমানে যখন মুসা তিনি গিয়েছেন তুর পর্বতে তাদেরকে বাধা দেওয়ার মতো কেউ নেই সেই মূর্তি লাভের ইচ্ছাকে বাস্তবায়িত হতে দেখে সাথে সাথে বনে সেলজাতি মূর্তি পূজা করতে শুরু করে দিল এমনকি এটা নিয়ে কোন চিন্তাভাবনা করার প্রয়োজন পর্যন্ত তারা বোধ করল না বলেছেন। তারা কি এ বিষয়টা লক্ষ্যও করল না যে এটা তাদের সঙ্গে কোন কথাও বলছে না কিংবা কোন পথও বাতলে দিচ্ছে না তারা সেটাকে উপাস্য নিল। নিশ্চয়ই তারা ছিল জালেম অত্যাচারী মুসা আল্লাহ কয়দিনের জন্য তার জাতি থেকে দূরে সরে গিয়েছেন মাত্র তিরিশ দিনের জন্য এবং পরবর্তীতে নির্দেশক্রমে এর সঙ্গে আরো অতিরিক্ত দল যুক্ত করে দেওয়া হয়েছে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 তারা বলল এটা তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য এরপর মুসা ভুলেই গিয়েছে তার রব কোথায় এই জন্যই তার আসতে এখন দেরি হচ্ছে তার রব তার রব তো এখানেই উপস্থিত পুন ইসর জাতি বলল মুসা জানে না তার রব কোথায় সে ভুলে গিয়েছে সে জানে না তার রব এখানেই আছে অর্থাৎ তারা বাছুরকে তাদের ইলাহ উপাস্য হিসেবে গ্রহণ করার পেছনে একটা প্রমাণ কি তারা যুক্ত করে দিল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 আলোসু মহামতাল বললেন অতঃপর মুসলাত তার সম্প্রদায়ের কাছে ফিরে এলেন রাগান্বিত এবং অনুতপ্ত অবস্থায় মুসাল ইসলাম খুবই কষ্ট পেলেন তিনি বিশ্বাসই করতে পারলেন না কিভাবে সম্ভব তার অনুপস্থিতিতে তার জাতি কিভাবে সিরেক লিপ্ত হল জঘন্যতম সবচেয়ে বড় যে অপরাধ নিকৃষ্ট অপরাধ সব থেকে বড় যে গুণা সেই সিরেকের গুণায় কিভাবে তাকে লিপ্ত হতে পারল আল্লাহ মহাদাকে বাদ দিয়ে কিভাবে তারা একটা বাতিল রবের শুরু করে দিল। অত্যন্ত উপাস্তৃদয়ে নিকট এসে উপস্থিত হলেন মুসাদাম সেখানে উপস্থিত হলেন তার হাতে ধরা রয়েছে তাওরাতের বাণী সম্বোধিত সেই ফলকগুলো তখন মুসাদাম সেই স্থানে আসলেন তিনি দেখলেন লোকেদেরকে তার দিক থেকে একটি বাছুরকে তারা ভিড় করে আছে ঘিরে রয়েছে একটি স্বর্ণের তৈরি বাছুরের মূর্তিকে কেউ কেউ সেটাকে সিজদা করছে পূজা করছে ভক্তি প্রদর্শন করছে কেউ সেখানে বসে আছে আবার কেউ কেউ সেই মূর্তিকে ঘিরে উল্লাসরত চিৎকার করছে নৃত্য করছে মুসালাম রাগে দুঃখে ক্ষোভে তার হাতে ধরে রাখা সেই ফলকগুলোকে ছুড়ে ফেলে দিলেন তার মধ্যে প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হলো। যদিও মুসা আল্লাহাম তিনি আলসু মাহমুদার কাছ থেকে ইতিমধ্যে জেনেছেন তার সম্প্রদায় কি অপরাধে লিপ্ত হয়েছে কি অপকর্ম করছে তখনও তিনি এতটা আক্রান্ত হননি যত আক্রান্ত তিনি হয়েছে। নিজের চোখে দেখার পরে কেন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 কাজে আমরা দেখেছি মুসায়দাম যদিও তিনি আসু মাহার কাছ থেকে তাদের এই বাছুর পূজার বিষয়ে আগেই অবগত হয়েছিলেন তখন তিনি শুধুমাত্র বিচলিত হয়েছিলেন কিন্তু যখন তিনি এই দৃশ্য চাক্ষুষ দেখলেন সেই পরিবেশে উপস্থিত হয়ে তিনি স্তম্ভ হয়ে গেলেন এতটাই আক্রান্ত হলেন তার হাত থেকে সেই ফলকগুলোকে তিনি ফেলে দিলেন যে ফলকে বনিস জাতির জন্য হেদায়েত উপদেশ আদেশ নিষেধ সম্বন্ধিত বাণী লী বিবদ্ধ ছিল তাওরাত বিবদ্ধ ছিল সেটা মুসাইম হাত থেকে পড়ে গেল মুসাইস্লাম তার জাতির এই দুরবস্থা থেকে তিনি বললেন এই তাও কিতাব নয় অনেক প্রতিশ্রুতি দিয়েছেন একটি বা দুইটি নয় আল্লাহ মোহাম্মদাদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছেন পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা দিয়েছেন জান্নাতের ওয়াদা দিয়েছেন দুনিয়ার বুকে প্রতিষ্ঠা দান করার ওয়াদা দিয়েছেন বিস্মিত মোসরা তাদেরকে আরো প্রশ্ন করলেন তবে কি এই প্রতিশ্রুত সময় তোমাদের জন্য দীর্ঘ মনে হয়েছে যে তোমরা হাল ছেড়ে দিলে নাকি তোমরা চেয়েছিলে তোমাদের রবের শাস্তি তোমাদের উপরে চলে আসুক যার জন্য আমাকে সময় এটা কি দীর্ঘ মনে হয়েছিল নাকি তোমরা চেয়েছ আল্লাহ শাস্তি তোমাদের উপরে এসে পড়ুক যেতে পারে লোহিত সাগর পার হয়ে যখন এই জাতি মুসা মূর্তি বানিয়ে দেওয়ার আবদার করেছিল সেই ঘটনা ছিল নিঃসন্দেহে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 তার জাতি তারা বললাম আমরা আপনার সঙ্গে যে ওয়াদা করেছিলাম সেটা ইচ্ছায় ইচ্ছা করে স্বেচ্ছায় ভঙ্গ করেনি। তারা বলল তারা এই কাজ স্বেচ্ছায় করেনি অন্য কথায় তারা নিজেদের ওয়াদা ভঙ্গ করার বিষয়টাকে স্বীকার করলো দোষ স্বীকার করল তারা বলল আমরা আপনার সঙ্গে করা ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি কিন্তু আমাদের উপরে একটা বোঝা হয়ে আমাদের উপরে চেপেছিল সেই অলংকারগুলো আমাদের একটা আমাদের উপরে বোঝা হয়ে চেপেছিল কাজেই সেগুলোকে আমরা আগুনে নিক্ষেপ করে দিয়েছি আর সামেরিও নিক্ষেপ করেছে আল্লাহ মোহামাহ বলেছেন এরপর সে তাদের জন্য তৈরি করে আনল একটি বাছুর একটা দেহের অবয়ব মূর্তি যার মধ্যে গরুর শব্দ সৃষ্টি হচ্ছিল মনীষ লোকেদের মোসা আলা প্রশ্নের বিপরীতে বলা এই কথাগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাই মোসা আলাকে বললেন তোমরা ওয়াদা ভঙ্গ করেছ যে ওয়াদা তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করেছ আর তারা বলল না আমরা স্বেচ্ছায় তা করিনি আমরা সে অলংকার আদির বোঝা বহন করছিলাম আর যেটা করেছি সেটাও আমরা করেছি সামেরীর পরামর্শ অনুসারে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 নিজেদের অপরাধের জন্য প্রথমেই তারা মুসাই ক্ষমা যেতে পারত কিন্তু সেটা না করে বরং তারা সেগুলো করার পক্ষে কারণ প্রদর্শন করছে আল্লাহ যে তাকুয়ার মানদণ্ড সেই মানদণ্ডে সিরেকের মতো অপরাধ কোন বড় অপরাধ নয় কিন্তু ফেরাউনের ফেলে দেওয়া সেই সমস্ত স্বর্ণালঙ্কারগুলো বহন করা একটা বড় বিষয় পরিণত হল এই জন্য তারা অফিস করতে শুরু করলো। সুতরাং এই ধরনের তাকুয়া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 আলস তিনি নিজে অন্যত্র বলে দিয়েছেন পান করানো হয়েছিল মূলত তাদের অন্তর ছিল কুফরে পরিপূর্ণ এবং বাছরের একটা মূর্তি পেয়ে সেটা বাস্তবে প্রকাশিত হল মাত্র মুসাদামের অবতমানে হারুন সালাম তিনি ছিলেন বনিসের নেতা বনীসাইলকে এই কাজ থেকে বিরত রাখার জন্য হারুনা কি ভূমিকা পালন করেছিলেন হারুন আলাই তিনি নসিহা প্রদান করছিলেন কোরআানে সেই বিষয় উল্লেখ করা হয়েছে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 তিনি বলছিলেন হে আমার লোকেরা হে আমার জাতি এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হচ্ছে একটা পক্ষ থেকে একটা পরীক্ষা কাজে হারুন আলাহিসাম তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন নিশ্চয় তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রহমান কাজে তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার আদেশকে মান্য করোস্লাম হারুন আল্লাহামকে বলে গিয়েছিলেন আমার অনুপস্থিতি তুমি হচ্ছে বন ইসলি জাতির নেতা তুমি তাদের উপর প্রতিনিধি দায়িত্বশীল হারুন আসলাম কাঁদিয়ে তার লোকে বলছেন তোমরা আমার আদেশকে মান্য করো কিন্তু লোকেরা কুফরের উপরে হিসেবে অটল থাকল এবং বাছুরের পূজা চালিয়ে যেতে গরুর বাছুরের তাদের কাছে এতই প্রিয় আর আকর্ষণীয় হয়ে গেল যে তারা তাদের মধ্যে থাকা নবীর আদেশ অমান্য করতে দিতে ভাবল না যেন এই বাছুরের পূজা করে তারা নেশার মতো স্বাদ পেল আল্লাহ সুহান বলেছেন কুফরের কারণে তাদের অন্তরে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 সে হারুন ওদের পথভ্রষ্টতা দেখার পর কোন জিনিস তোমাকে বিরত করে রেখেছিল আমার অনুসরণ করা তবে তুমি আমার আদেশ মান্য করোনা বলতে চাইলেন কেন তুমি সাথে সাথে সেই বিষয়টা আমাকে জানলে না কেন তুমি এটাকে ঘটতে দিলে কেন তুমি আমাকে এই বিষয়ে কিছু অবগত করি হারুন আলাহ সাল্লামকে যখন মুসা আলাহাম এভাবে সেই জাতির সামনে ধরে চুল এবং দাঁড়িয়ে ধরে নিজের দিকে টানছিলেন হারুল আলাহিসাল্লাম তিনি বললেন তিনি সরাসরি ভাই বললেই পারতেন হারুন আল্লাহিসাম বলেছেন হে আমার মায়ের সন্তান এই কথা বলার মাধ্যমে হারুন আলাহিস্লাম তার এবং মুসা আলাহিসামের মধ্যকার যে রক্ত সম্পর্ক সেই সম্পর্কে কথা সেখানে স্মরণ করিয়ে দিচ্ছিলেন মুসা আলাহিসাল্লামের উত্তপ্ত মেজাজকে শীতল করার জন্য মুসালামের সহানুভূতি পাওয়ার জন্য কারণ এই সম্পর্কের মধ্যে মা শব্দটি জড়িত আর মা হচ্ছেন ক্ষমা এবং দয়ার প্রতীক হারুন আলাইস্লাম তিনি বললেন আমরা পরস্পর ভাই আমার কথা শোন আমরা একই মায়ের পেটের ভাই হে আমার সহোদর হে আমার মায়ের সন্তান আমার চুল এবং দাড়ি ধরে তুমি আকর্ষণ করো নিজের দিকে টেনা হারুন আলাইস্লাম তার নিজের কাজের যৌক্তিকতা তুলে ধরলেন কেন তিনি মুসাকে এই ঘটনা জানানোর জন্য সেখানে চলে যাননি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 তিনি যদি এই বিষয়ে মোহস্তাকে অবগত করার জন্য যেতেন কিংবা শক্তি প্রয়োগ করার মাধ্যমে বাধা প্রদান করতেন এরা জাতির একটা বিভেদ সৃষ্টি করতে পারত জাতি তারা করেনি কিছু মানুষ ব্যতিক্রম ছিল কিন্তু তাদের অপরাধ হচ্ছে তারাও এতে বাধা প্রদান করেনি তারা বাকিদেরকে মূর্তি পূজা করতে দেখেও নির্বলিপ্ত ভূমিকা পালন করেছে কাজে হারুন সালাম তিনি যদি সেই পরিস্থিতিতে শক্তি প্রয়োগ করে বাধা দিতেন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 তাহলে এতে তাদের শত্রুরাই লাভবান হবে এবং তারাই খুশি হবে কেন এখানে কথা উল্লেখ করলেন। তিনি জানতেন তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি বিদ্যমান মনিসাল জাতির মধ্যে যারা হচ্ছে তাদের শত্রু আল্লাহর নবী এবং রাসুল্লদের শত্রু প্রত্যেক জাতির মধ্যেই রয়েছে হারুন আল ইসলাম তাদেরকে লক্ষ্য করে বললেন আমাদের মধ্যে এই বিরোধ বা দ্বন্দ্ব থেকে আমাদের শত্রুরা যেন কোন ফায়দা বা সুবিধা লুকতে না পারে সেই সংকটময় মুহূর্তে হারুন আলাগুলোর সম্পর্কে আমরা আরও রাজান্বিত করেছে যখন তিনি সবার সামনে নিজের ভাইয়ের চুল এবং দাড়ি ধরে হারুন আল্লাহাম দ্রুত ঠিক সেই কথাগুলোই বলেছেন যা বলা প্রয়োজন ছিল আমার উপরে আর শত্রুদেরকে হাসিও না এর মধ্যে শিক্ষা নিজেদের সমস্যা এটা বাইরের মানুষ বা শত্রুদের কাছে কখনই প্রকাশ করা উচিত নয় মুসলিম বুম্মার সব থেকে ক্ষুদ্রতম যে ইউনিট সেটা হচ্ছে পরিবার সব থেকে ক্ষুদ্রতম একক এটা হচ্ছে পরিবার আর সব থেকে বড় যে ইউনিট সেটা হচ্ছে মুসলিমদের এককরাষ্ট্র খিলাফা সব থেকে ক্ষুদ্রতম ইউনিট পরিবারের মধ্যে যদি কখনো বিরোধ দেখা দেয় আমাদের অতীত সেটাকে যতটুকু সম্ভব গোপন রাখা ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখা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 আলোস মহমাতালা তার প্রত্যেক আম্বিয়াকে সেই সমস্ত যোগ্যতা এবং গুণাবলী দান করেছেন যেগুলো তাদের উপরে দেওয়া সেই দায়িত্ব পালনের জন্য হয়। আচরণ এবং বৈশিষ্ট্য এটার জন্য আলোস মহামা শুধুমাত্র একজন রাসুল নয় দুইজন ব্যক্তিকে তাদের কাছে পাঠিয়েছেন তাদেরকে গাইড করার জন্য একজন নবী এবং একজন রাসুল হারুনা ইসলাম তিনি ছিলেন নবী এবং মুসাল ইসলাম তিনি হচ্ছেন রাসুল আলোস মোমতাল মুসাল যে ব্যক্তিত্ব দিয়েছেন যে পরিস্থিতিতে আমরা আলোচনা করেছি মুসাই শৈশব থেকে বড় হয়েছেন এটা তাকে দান করেছিল একটা দৃঢ় ব্যক্তিত্ব কারণ মুসাল্লাহামকে পাঠানো হয়েছে এমন এক জাতির কাছে বনেসাইল জাতি যারা চরম অবাধ্য এবং এক জাতিকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে শাসন করার জন্য প্রয়োজন ছিল মুসাল্লাহ ইসলামের মতো একজন ব্যক্তির কাজী আলোস মোহাম্মতাল্লাহ মুসামামের যে ব্যক্তিত্ব দিয়েছেন সেটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ দৈহিক গরমের দিক থেকে এবং মানসিক গরমের দিক থেকেও আলোসু মহাম মুসাল্লাহামকে দিয়েছেন চারিত্রিক দৃঢ়তা এবং দিয়েছেন শক্তিশালী তেজুদ্দীপ্ত প্রভাবশালী উপস্থিতি তাকে আলোসু মহাম যে যোগ্যতা এবং দিয়েছিলেন সেটা উপযুক্ত ছিল একজন উজির বা পরামর্শদাতা হিসেবে হারুন আলাই তিনি সেই ভূমিকায় পালন করছিলেন তিনি ছিলেন মুসা উপদেষ্টা বা অ্যাডভাইজার এবং হারুনা সাল্লামকে আলোসু মহামতোলা যোগ্যতা দান করেছিলেন জড়তা ছাড়া স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন তিনি বলেছিলেন দোয়া করে আমার ভাই হারুন সে আমার থেকে প্রাঞ্জল যেন হারুনকে আলোসু মাহতালাম সহযোগী হিসেবে নির্বাচন করে দেন সেই করেছিলেন। হারুন আলাহিসের সামনে বুন ইসরাহল যে ঘটনা ঘটিয়েছে এটা কখনোই মুসা আলাহিস্লামের সামনে করার মতো দুঃসাহস তারা দেখাতে পারত না কিন্তু মুসা আলাহিসাম সে সময় ছিঁড়ে অনুপস্থিত কাদি বুর এই পরিস্থিতির সুযোগ নিল কি? তিনি হত্যা করতে পারে বিভেদ এবং হত্যা হারুন আল্লাহাম এই জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন তিনি অপেক্ষা করেছেন মুসাআসালাম খুব শীঘ্রই ফিরে আসবেন সেই সময় পর্যন্ত যদি হারুন আলাইস্লাম শক্তি প্রয়োগ করতেন জোর করে তাদেরকে বাছুর পূজা থেকে বিরত রাখার চেষ্টা করতেন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 তিনি তার জাতির লোকেদেরকে এটা থেকে বিরত থাকার জন্য আদেশ দিয়েছেন তিনি আল্লাহ নবী তারা অবলম্বন করেছেন বলা উচিত ছিল তারা ভুল করেছে তোমরা ভুল করছো তোমাদের রব এই বাছুর নয় বরং তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রাহমান কিন্তু যেহেতু বনী ইসরাহল সময় তার কথা শুনছিল না কাজেই তাদেরকে তাদের উপরে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলে জোর করে আরো বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল এ কারণেই হারুন আলাহিসাল্লাম শুধুমাত্র তাদেরকে মৌখিক উপদেশ দিয়ে বিরত হলেন এবং অপেক্ষা করতে লাগলেন কখন তার ভাই মোসা আলাহিসাল্লাম ফেরত আসবেন যেন মুসা আলাহিসাল্লাম তিনি এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করেন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 মোসা যদিও করা স্বভাবের ব্যক্তি ছিলেন কিন্তু তিনি ক্ষমাশীল এবং কোমল হৃদয়ের অধিকারী ব্যক্তিও ছিলেন যদিও তিনি সেই মুহূর্তে ছিলেন এতটাই রাগান্বিত অবস্থায় ছিলেন যে তিনি তার ভাইয়ের দাড়ি এবং চুল ধরে টান ছিলেন কিন্তু এরপরে যখন তিনি দেখলেন তার ভাইয়ের যে ভূমিকা ছিল তিনি সেটা সঠিকভাবে পালন করেছেন উপযুক্ত কাজটি তিনি করেছেন ঠিক সেই মুহূর্তেই সাথে সাথে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 ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেন না বরং তারা সবসময় হককে প্রাধান্য দিয়ে থাকেন কাজেই নিজের স্বার্থের বিরুদ্ধে দ্বিতীয়ত তিনি গিয়ে ধরলেন সামেরিকে যে কিনা ছিল সমস্ত সমস্যার নাটের গুরু সমস্ত সমস্যার মূল মোসা তার কাছে গেলেন এবং গিয়ে বললেনা বুকা ইয়া সামেরি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 এই মন্দ কথাগুলো শোনা এবং মানার যে পাপ পাপের বোঝা সেই গুণাকারীকেই বহন করতে হয় কাজে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মোসা আলাহিসাল্লাম বন ইসাইলকে সবপ্রথমে দোষারোপ করলেন তাদেরকে বললেন তোমরা কি এটা চেয়েছিলে যে তোমাদের উপরে তোমাদের রবের ক্রোধ নেমে আসুক গজব নেমে আসুক যে কারণে তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করলে মোসা আলাহিসাল্লাম তাদেরকে প্রশ্ন করেছেন কারণ তারা যদি প্রথমত সেই কুমন্ত্রণায় কান না দিত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 প্রাথমিক কারণ মুসলিমরা নিজেরাই মুসলিম উম্মা ইরাকিয়া আফগানিস্তান সোমালিয়া সুদান কাশ্মীর কিংবা আরাকানে যে সমস্যাগুলির মধ্য দিয়ে যাচ্ছে প্রথমত তার দায়ভার মুসলিম উম্মা নিজেদেরকেই নিতে হবে পরবর্তী দায়ভার সেকেন্ডারি দায়ভার হচ্ছে যারা এই উম্মার উপরে দায়িত্বশীল দায়িত্বপ্রাপ্ত নেতা বা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 তার কাছে গেলেন তাকে বললেন তোমার কি ব্যাপার হে সামেরি সামেরি তখন জবাব দিয়ে বললাম আমি যা দেখেছিলাম তা অন্য কেউ দেখেনি আমি পলচিহ্ন হতে অর্থাৎ ইব্রাহিম আল্লাহ ইসলামের যেই পদচিহ্ন সেখান থেকে এক মুঠো ধুলি উঠিয়ে নিয়েছিলাম এবং তা নিক্ষেপ করেছিলাম আর আমার মন আমাকে এই কাজের জন্য মন্ত্রণা দিয়েছিল মুসা আল্লাহিসাল্লাম স্বামীরিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি স্বামিরিকে সেই জাতি থেকে চিরদিনের জন্য চিরস্থায়ী বহিষ্কার করলেন তার গুণা এতটাই জঘন্য এবং মারাত্মক ছিল যে কখনোই সে বনে ইসলাইল জাতির অংশ হিসেবে তাদের সাথে অবস্থান করতে পারবে না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 যার কোন ব্যতিক্রম হবে না অন্য একটি বর্ণনা এসেছে মূস আলাহাম বললেন দূর হও এই দুনিয়াতে না আমরা তোমার সঙ্গে থাকবো না তুমি আমাদের সঙ্গে থাকবে অর্থাৎ তাকে একঘরে করে বর্জন করা হল সবাই তাকে বর্জন করবে তার কাছে ঘেসবে না এই শাস্তি দুনিয়াতে এবং আখিরাত্রে তার জন্য সেই নির্ধারিত শাস্তি যার কোন ব্যতিক্রম নেই চিরস্থায়ী শাস্তি নাম আল্লাহর পক্ষ থেকে তার জন্য অপেক্ষায় রয়েছে মূসা আলাহিস্লাম পর তাকে বললেন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 সেটা কেউ গ্রহণও করতে পারবে না মোসা আল্লাহ সাল্লাম বললেন আমরা এই সমস্ত বিষয়গুলো ব্যবহারও করতে চাই না এগুলো হচ্ছে নোংরা এবং অপবিত্র না পাকব্যস্তু মোসা আলাহাম সেই পাথুরটিকে ধ্বংস করে দিলেন আগুনে জ্বালিয়ে দিলেন সমুদ্রে নিক্ষেপ করলেন এবং সামেরিকে বললেন তোমার সামনে তোমার এই পার্শ্বকে আমরা জ্বালিয়ে দিব নিক্ষেপ্ত করে সাগরে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দিব এবং এরপর মোসাদ্লাম তিনি বললেন তোমাদের উপাস্য কেবলমাত্র আল্লাহ যিনি ভিন্ন কোন উপাস্য নেই তিনি সবকিছু সম্পর্কে জানেন সর্ববিষয় তার জ্ঞানের আয়ত্ত বনে ইসরা মহাতালার কাছে তোবা করল তারা ক্ষমা চাইল কিন্তু বনে কাছে কিন্তু বনে এই গুনাগুলো বারবার বিভিন্ন নতুন নতুন মারাত্মক অপরাধে জড়িত হয়ে পড়া এটা নতুন কিছু নয় বিষয়ের মাধ্যমে জানিয়ে দিলেন তাদের তওবাকে কবুল করা হবে তবে শর্তহীন নয় শর্ত সাপেক্ষে সবচেয়ে বড় যেগুণা সবচেয়ে জঘন্য যেগুনা সেই সিরিকের অপরাধে হয়েছে কাজেই এর জন্য সেই অনুপাতের স্বীকার করতে হবে কি সেই ত্যাগ আল্লাহ জানিয়ে দিলাম কুরআাল বলছেন আর স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা বাছুরকে কে নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ অতএব তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসে দা করো কি ছিল সেই দৌবা তু বুম পরস্পরকে হত্যা করো তোমরা নিজেরা একে অপরকে হত্যা করবে এটা হচ্ছে তোমাদের তওবা সিরিকের অপরাধ সব থেকে ভয়াবহ জঘন্য গুরুতর অপরাধ বাছুরের পূজা করা কাজে তাদের তাওবার মাসুল ছিল চড়া মনে শ্রীল বার করতো বা গুনায় কাজে লিপ্ত হতো এবং বলতো ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও কাজে আলসুমতাল্লাহ এবারে তাদেরকে এমন একটি কাজের শর্ত দিয়েছেন যদি সত্যিই তারা আন্তরিকভাবে তওবা করতে চায়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 পরস্পরকে হত্যা করো নিজেরা নিজেদেরকে হত্যা করো তুলান কারণ নিজের পিতা আপন ভাই বা পুত্রকে হত্যা করা নিজেদেরকে হত্যা করা সামিল আর একটি মতে এ সম্পর্কে বলা হয়েছে বন ইসাইল জাতি নির্ধারিত দিন খনে অস্ত্র সহকারে পরস্পরের সামনে এসে উপস্থিত হবে এবং যে যাকেই সামনে পাবে তাকেই হত্যা করতে হবে কারণ যে ব্যক্তিরা সে বাছুরের পূজায় অংশগ্রহণ করেনি তাদেরও একটি অপরাধ ছিল তাদের অপরাধ ছিল তারা সেই জঘন্য বুনিদেরকে লিপ্ত হতে দেখেও কোন ধরনের বাধা প্রদান করেনি বরং তাদের অপরাধ হচ্ছে তারা ছিল নির্লিপ্ত ভাবলে তারা ছিল নির্লিপ্ত তাদের অপরাধ নির্ধারিত সেই মুহূর্তটি যখন চলে আসলো কিছু কিছু বর্ণনা এসেছে নির্ধারিত দিনে মেঘের মতো গাঢ় করে চারদিক থেকে অন্ধকার ঘুনিয়ে আসলো এবং সেই স্থানে বুন জাতি দ্বারা একত্রে জমায়েত হয়ে পরস্পরের উপরে অস্ত্র চালনা করতে রাখলো পরস্পরকে হত্যা করতেছিলেন এইটা আমাদের সামনে শির্কের ভয়াবহতা এটাকে তুলে ধরে কত বড় জঘন্য অপরাধ এবং কত মারাত্মক অপরাধ শির্কের ভয়াবহতা এর মাত্রা আমরা বুঝতে পারি এই ঘটনা থেকে অথচ আফসোসের বিষয় দুর্ভাগ্যের বিষয় আজকে বর্তমানে মুসলিমদের মধ্যে গুরুত্বহীন বিষয়ে পরিণত হয়েছে বিভিন্ন মিনারে ফুল দেওয়া আগুনের পূজা করা এবং এর থেকেও বড় মারাত্মক সির্ক আলসমাতালা দেওয়া বিধানকে বাতিল করে দিয়ে মানুষের দেওয়া বিধান দিয়ে জীবন ব্যবস্থা দিয়ে রাষ্ট্রকে সমাজকে পরিচালনা করা এবং সেগুলোকে মেনে নেওয়া হালাল হারামের বিধানকে পরিবর্তন করে দেওয়া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 তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসো তোবা করো এবং নিজেদেরকে নিজেরা হত্যা করো পরস্পর হত্যা করো এটাই তোমাদের জন্য তোমাদের নিকট তোমাদের নির্ধারিত দিনে পরস্পরকে যখন হত্যা করতে শুরু করলো একদিনেই সত্তর হাজার ব্যক্তি এই শিরকের অপরাধের কারণে নিহত হলো একটি গণহত্যা তাদের উপর ঘটলো তাদেরই করা অপরাধের কারণে এরপর আলো সুমাতা তাদের তওবাকে কবুল করলেন যদিও তাদের যে অপরাধ সেটা হচ্ছে এই ঘটনার পর মৌসা আলাহ্লামের সাথে বনী ইসরায়েলের মধ্যে শ্রেষ্ঠ বাছাইকৃত সত্তর জন ব্যক্তি তারা রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের উদ্দেশ্যে মৌসা আলাহাম ইসরায়েলের মধ্যে থেকে বাছাই করে গ্রহণ করলেন যারা ছিল তাদের নেতা এবং তাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক এরপর সবাই মিলে তারা গেলেন দূর পর্বতে আল্লাহ মোহাম্মতার সঙ্গে সংলাপের উদ্দেশ্যে কোনো কোনো মুভাসের মতে তারা সেখানে গিয়েছিলেন মুসালাহ ইসলামের সাথে আল্লাহ মহাম্মতাল্লার কাছে বনী ইসরায়েল জাতির পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করার জন্য যে সমস্ত ব্যক্তিরা সেই হত্যাকাণ্ডে নিহত হয়েছিল তারা সিরকের অপরাধে লিপ্ত ছিল তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য জীবিত ব্যক্তিদের মধ্যে হতে এই ব্যক্তিরা গিয়েছিলেন এবং মনোনীত করল তারা লুবতাল্লাহ সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন যখন তারা সেই পর্বতে গিয়ে পৌঁছালেন মোসা আল্লাহ সাল্লাম পর্বতের শীর্ষে চূড়ায় আরোহণ করলেন এবং সেখানে একটি মেঘের মতো মেঘ ছিল মোসা সেই মেঘের ভিতরে চলে গেলেন পর্বতের উপরের অংশটি ছিল মেঘে ঢাকা বাকি সত্তর জন ব্যক্তি তারা বাইরে অবস্থান করেছিল আর তারা তিনি সে ভেতরে চলে গেলেন যখন মুসা সঙ্গে সংলাপ শেষ করে ফিরে আসলেন যে লোকেরা বনী ইসলামের শ্রেষ্ঠ সন্তান বাছাইকৃত সত্তর জন ব্যক্তি তারা একটি অদ্ভুত আবদার করে বসলো তারা মুসা আল্লাহামের কাছে কি বলল তারা বলল হে মোসা আমরা কখনোই তোমাকে বিশ্বাস করবো না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 এবং সম্পূর্ণ বিষয়টি ঘটলো মুহূর্তের মধ্যে চোখের পদকে বরং তারা মূষার কাছে এর থেকেও বড় জিনিস চেয়েছিল এবং বলেছে একেবারে সামনাসামনি আমাদের কালকে দেখিয়ে দাও অতএব তাদের উপরে বজ্রপাত হয়েছে তাদের গুনাহের দরন। আল্লাহ আকবর অকস্মাত আকস্মিকভাবে যখন এই ঘটনাটি ঘটল ঘটনার আকর্ষিকতায় মোসা আলাহাম হত বেহবল হয়ে বললেন কিং কর্তব্য বিমর হয়ে পড়লেন যে জাতির শ্রেষ্ঠ সত্যজন ব্যক্তিকে নিয়ে এসেছেন তিনি ক্ষমা প্রার্থনা করার জন্য শ্রেষ্ঠ সন্তান তারা এখন তার সামনে মৃত লাশ হিসেবে পড়ে আছে মোসা আলাহিসাল্লাম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 কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে শহুর আদায় করতে পারে এবং আলোসুমাতা এটাই বলেছেন অতঃপর এই মৃত্যুর পরে আমি তোমাদেরকে জীবিত করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো পরবর্তী ঘটনা ঘটনা পরবর্তী যাওয়ার আগে আমরা সংক্ষেপে শুধুমাত্র শিরোনামগুলো উল্লেখ করতে যাই যে ফেরাউনের মৃত্যুর পর উনি ইসয়েলকে যখন আলসুমাতালা উদ্ধার করলেন তাদের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল এক নম্বর ঘটনা মূর্তি পূজার আবদার করেছিল যখন তারা সাগর পার হল তার ঠিক পরের ঘটনা হচ্ছে আল্লাহ সুহামতাল নাজিলকৃত খাদ্য মান্না এবং সালোয়া এটা গ্রহণ করতে তারা অপছন্দ আল্লা সুবাহতালার কাছে ব্যক্ত করলো চার নম্বর বাছুর পূজায় তারা লিপ্ত হলো পাঁচ নম্বর ঘটনা সত্তর জন বাসাইগিত ব্যক্তি তারা যখন মোসালা করবামের দোয়ার কারণে আল্লাহ আল্লাহ তাদেরকে পুনরায় জীবনদান করলেন মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করো এবং এরপর কি হতলো মোসা সেই সত্তর জন ব্যক্তিকে নিয়ে এবং তাদের কাছে আল্লাহ সুহামতাল্লাহ সেই বিধানকে তিনি নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন তোমরা এই হুকুমগুলোকে মান গ্রহণ করো সম্পূর্ণ বনীশ্রা জাতির কাছে মোসাইসাল্লাম ফেরত আসলেন আল্লাহ আল্লাহর হুকুমকে মান্য করার এবং অমান্য না করার অঙ্গীকার প্রদান করতে বললেন কিন্তু বনিস্রা জাতি তারা বেঁকে বসল তারা বলল আগে আমাদের কি বিধানগুলো দেখাও এরপরে আমরা ঠিক করব যে আমরা অঙ্গীকার করবো কি করব না সুবাহ আল্লাহ বন ইসাইল জাতি খুব ভালোভাবে জানত যে মুসাল্লাহিস্লাম তিনি হচ্ছেন আল্লাহামতাল পাঠানোর রাসুল আল্লাহআর পার্তা বাবাহ আল্লাহামতাল নবী এবং তাওরাত এটা হচ্ছে কিতাব আল্লাহআ তাদেরকে এই কিতাব দান করেছেন কাজে মৌসাল যে বিষয়গুলো বলছেন যা শেখাচ্ছেন সেটা সরাসরি আল্লাহ সুহামতাল্লাহ দেওয়ার বিধান আল্লাহামতাল দেওয়ার বাণী এরপরও বনিসাইল জাতি সেগুলোকে মেনে নিতে গ্রহণ করতে অস্বীকৃতি জানালো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 ধসিয়ে দিতে যাচ্ছে বিশাল পর্বত আলাস মহাতালা তাদের মাথার উপরে মেঘের মতো বিচরণশীল অবস্থায় রেখে দিলেন মূসা আল্লাহিসাল্লাম তখন তাদেরকে বললেন তোমরা আলসুফার আদেশকে মেনে নাও নয়তো এই পর্বত তোমাদের উপরে ভেঙে পড়বে বনিশের জাতির এই অঙ্গিকার গ্রহণ করার প্রসঙ্গটি আমরা দেখতে পাই আলসু মাহতালা কুরআনে বিভিন্ন স্থানে অনেকবার আলসু মহাতা বর্ণনা করেছেন কারণ এটা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে এখানে যা আছে এই বিধান গুলোকে তোমরা ধারণ করবে বলেছেন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 মুবাস্তিরকন তারা বলেছেন বনইসাইল যখন দেখলো মাথার উপরে দুর পর্বতকে বিচরণশীল অবস্থায় তারা এটা দেখে প্রচণ্ড আতঙ্কিত হয়ে গেল এবং সেই মুহূর্তে তারা লুমতাল আদেশকে মেনে নেওয়ার জন্য রাজি হয়ে গেল সাথে সাথে সম্পূর্ণ জাতি তারা সিজদায় পরে গেল ইবনে আপাস রাজি ইতাল তিনি বলেছেন যদিও তারা সিজা করছিল কিন্তু তারা তাদের কপাল এবং নাকের উপরে ভর করে সিজা করেনি বরং তারা তাদের গালের উপর ভর করে সিজা করছিল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 এর এরপরও যে কোন্তে এই পর্বতে পড়তে পারে নিশ্চিন্তি আর যখন আমি তুলে ধরেছিলাম পর্বতকে তাদের উপরে মতো করে তারা ভয় করতে লাগলো যে এটি তাদের উপরে ধারণ করো সুদৃঢ় যা আমি তোমাদেরকে প্রদান করেছি এবং স্মরণ রেখো যা এর মধ্যে রয়েছে যেন তোমরা বাঁচতে পারো যেন তোমরা তাক্য অর্জন করতে পারো স্মরণ করা যেতে পারে যে অঙ্গিকার গ্রহণ করার প্রসঙ্গে আল্লাহাল কোরআনে কথা বলেছেন এই অঙ্গীকার গ্রহণ করার প্রসঙ্গে আমরা এর আগেও কথা বলেছি আদম আলাহিসাল্লামের অংশ আলোচনায় আমরা উল্লেখ করেছি আল্লাহতাল্লাহ বনী আদম সমস্ত সন্তানদের কাছ থেকে আল্লাহাল আদম আলাইস্লামের সমস্ত সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ প্রশ্ন করেছিলেন আল্লাহম আমি কি বলেছেন করছি যে আয়াতে আল্লাহ এই অঙ্গীকার গ্রহণ করার কথাটি উল্লেখ করেছেন সমস্ত আদম সন্তানের কাছ থেকে আল্লাহ যে আমাদের রব আলস্তু বিরব্বিকুম ঠিক এর পরের আয়াতেই আল্লাহ উল্লেখ করেছেন বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণের বিষয়টি আলোচনা বলেছেন আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং দূর পর্বতকে তোমাদের উপরে তুলে ধরলাম এবং বললাম অসমাউ শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং শোনো তখন তারা বললো তারা জবাব দিয়ে বলেছিলাম শুনলাম কিন্তু অমান্য করলাম এই অমান্য করা এটা হচ্ছে যখন আল্লাহাম তালা তাদের কাছ থেকে তুর পর্বতকে নামিয়ে দিলেন বিপদ কেটে গেল তার পরবর্তী ঘটনা এমনি কাশি রহম তিনি বলেছেন তুর পাহাড়কে যখন তারা তাদের মাথার উপরে দেখলো তখন সব কিছুকে তারা স্বীকার করে নিল কিন্তু যে মুহূর্তে যখনই পাহাড় সরে গেল তখনই তারা বেঁকে বসলো অস্বীকার করে বসলো এবং বললো ও আসাই না এবং আমরা অমান্য কলম শুনলাম কিন্তু মানলাম না